এবং তার সমতুল্য কোন কিছুই নাই আপনি যে উপাসনা করেন তাকে সুরাই খ্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর মানবতার সমাধান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 এবং আপনারাও আমাদের সাথে সম্পৃক্ত থাকতে পেরেছেন সেই আসুন সকলেই মিলেই মহান রবের সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ কারণ তিনি যদি তৌফিক না দিতেন আমাদের উপর অনুগ্রহ না করতেন রহমত দ্বারা এবং তার দয়া দ্বারা আমাদেরকে যদি এই সুযোগ না দিতেন তাহলে আজকে দুনিয়ার অনেক মানুষের মতো আমরাও গুনার কাজে লিপ্ত থাকতে পারতাম আমরা অন্য অন্য জায়গায় দিতে পারতাম আপনারাও আজকে এই চ্যানেলে আমাদের সাথে না থেকে অন্য কোনো গানের চ্যানেলে অন্য কোনো সিনেমা ফিল্মের চ্যানেলে অন্য কোনো দুনিয়ার কোনো বাজে অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকতে পারতেন কিন্তু রব আলামিন। আমাদেরকে বহু মানুষ থেকে বাছাই করে তার জন্য জন্যে পথে চলার জন্যে তিনি আমাদেরকে কিছু সময়কে এই জায়গায় ব্যবহার করার জন্য তৌফিক দান করেছেন তার অনেক বড় রহমত অনেক বড় দয়া অনেক বড় কৃপা আমাদের জন্যে আমাদের উপর আল্লাহআলা আয়াতে সেই প্রসঙ্গে আলোচনা করছি যে জান্নাত কোন পথে কোন পথে চললে আমরা জান্নাত পাবো এখানে রব্বুল আলামিন কি বলেছেন রব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের কাছে মুমিনদের কাছে জান্নাত বিক্রি করতে চাচ্ছি তোমরা তোমাদের জান এবং মালকে আমার হুকুম মতো আমার সিদ্ধান্ত মতো আমার ব্যবহার করি রব আলমিন কিভাবে চান তার দেওয়া মালকে আমরা ব্যবহার করি সে বিষয়ে আমাদের সামনে স্পষ্ট মোহাম্মদুর রসুল্লাহ আলী আসাল্লামের আদর্শ চরিত্র তার জীবন সব কিছু আমাদের সামনে স্পষ্ট আমরা সঠিক শরীয়তটা পেয়েছি কোরআন হাদিসের মাধ্যমে তাই আমাদের জন্য চলা সহজ হয়ে গিয়েছে সেই পদগুলো কি সেই পদগুলো সম্পর্কে আলোচনা করার জন্যে আপনাদের সামনে আমাদের এই উপস্থিতি প্রিয় বন্ধুগণ জান্নাতে যাওয়ার পথ যে আমল সেগুলো তো আছে না। আমার সমস্ত কাজগুলো কি ওইভাবে করতে পারলে আমি জান্নাত মুখী হবো আমার সমস্ত কাজগুলো কিভাবে জান্নাত করা যায় এটা লম্বাচূড়া বিষয় কারণ প্রতিটা মুহূর্তে আমি যে কাজ করি সেটা আর একটা শরীয়তের দৃষ্টিভঙ্গি আছে আমি খেতে যাচ্ছি সেখানে শরীয়তের একটা দৃষ্টিভঙ্গি আছে আমি ঘুমাতে যাচ্ছি কাজেই এই সমস্ত বিষয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে আমরা মোটামুটি কথাগুলো আপনাদের সামনে পেশ করেছি আর কিছু কথা আমরা এখানে গুরুত্ব সহকারে আলোচনা করছি গুরুত্ব অনুধাবন করে সেটা হচ্ছে এমন কিছু কাজও আছে যেগুলো আমাকে ছাড়তে হবে যেগুলো করলে জান্নাতের পথ অবরুদ্ধ হয়ে যাবে আমি ভিন্ন পথে চলে যাব। অরবুল্লা আলমিন আমাকে জাহান নামে নিক্ষেপ করার ও আদা করেছেন বিভিন্ন আয়াতে তাই আমরা সেই কাজগুলো করবো না সেই কাজগুলো সম্পর্কে আমরা বারবার আপনাদেরকে সচেতন করছি এক একটা কাজ আলোচনা করছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা আমাদের মহাশারা কেন্দ্রিক আমাদের লেনদেন কেন্দ্রিক যে বিষয়গুলো হয় হারাম হয়ে যায় আমার ওই মালটা আল্লাহ সুবাহ যেভাবে চেয়েছেন যেভাবে ব্যবহার করলে রবুলা আলমিন বলেছিলেন তিনি জান্ন দিবেন আমার ওই মালটা যেন আমি ওইভাবেই ইউজ করতে পারি ব্যবহার করতে পারি সে সম্পর্কে আজকের আলোচনা প্রিয় বন্ধুগণ সুরেফ এই জন্য আমাদের সামনে স্পষ্ট হয়ে আছে বলেছেন অনেক আয়াত এ সম্পর্কে বলেছেন হজরত রসুল করিম সাল আলিহাস্লাম যখন মদিনায় যান তখন মদিনায় গিয়ে মানুষের যে একটা প্রবণতা দেখেন সেটা হচ্ছে তারাই বলে। করতো যারা আলমিন বলছেন যখন সে মানুষ থেকে মেপে নেয় তখন সে তার পুরোটাই নেয় আনাটা বুঝে নেয় নিজের টা আনা বুঝে সোজা কথা যখন সে অন্যকে মেপে দেয় সে মাপার দুই রকম দেখি ভান্ড দিয়ে মাপা হয় যেগুলো সেগুলো হতে পারে বা যেগুলো হালি হিসাবে হয়। হয়। হিসাবে যাই হোক যে প্রক্রিয়াই হোক অথবা আমরা যে পরিমাপক যন্ত্র দিয়ে যেটা মাপ দেই যেটাই হোক যেভাবেই হোক যখন সে সেটা করে অন্যকে দেয় তখন ইয় তখন সে কম দেয় ঠকায় এটা হচ্ছে তার মানে হচ্ছে আমি যখন নিজেরা বুঝবো অন্যের দিব জন্য কঠিন আজাব অপেক্ষা করছে হজরত রসুল করিম আলী ওসাল্লাম মদিনায় গিয়ে যখন এই অবস্থা দেখলেন মানুষের মধ্যে এই দুষটা আছে এই গুণটা আছে যে গুণটার কারণে পূর্বেকার এক উম্মতকে এই অপরাধের কারণে ধ্বংস করে দিয়েছিলেন আলমিনের মধ্যে ইনসাকম যে এমন ধ্বংস করেছেন যেখানে নতুন কোন জনপথ আর ওঠার মতো পরিস্থিতি অবস্থা ছিল না সামান্য কিছু উঠলে উঠতে পারে মানে একদম ধ্বংস করে দিয়েছেন নিশ্চিন্ন করে দিয়েছেন এই অপরাধের কারণে আমরা জড়িত নই আল্লাহ তাহলে আমাদেরকে ধ্বংস করে দিতেন ওইভাবে প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিয়া দিকে তাকিয়ে ওরবুল আলমিন ওইভাবে ধৈর্য ধারণ করে আছেন তিনি সহ্য করছেন বান্দার এই অপরাধগুলো না হয় ধ্বংস করে দেওয়ার জন্যে আমরা এর চেয়ে অনেক অনেক বেশি অপরাধ প্রতিনিয়ত করে যাচ্ছি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন দুনিয়ার ধ্বংস থেকে যেমন আল্লাহ দ্বারা আল্লাহর কাছে আমাদের প্রার্থনা থাকবে আলামিন আমাদেরকে কাজ থেকে আপনি ফিরে আসার তৌফিক দান করেন সঠিক বুঝ দান করেন যাতে করে আমরা আখরাতের ধ্বংস থেকে অবধারিত ধ্বংস যেখানে ক্ষমার আর কোনো সুযোগ নাই আখরাতের রব্বুলা আলমিন এই দয়া আর দেখাবেন না রবুল্লা আলমিন যদি ক্ষমা না করেন তাহলে আমাকে জাহান নামে যেতে হবে রবিয়া আলমিন যদি ক্ষমা না করেন আমি থেকে বঞ্চিত হব। প্রিয় বন্ধুগণ সেটা আমরা নিশ্চয়ই কেউ চাই না তাই আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আল্লাহ যেন আমাদেরকে এই পথ থেকে ফিরে আনেন হাজে হুদ আলি সালাম যখন তার কোমকে এই বিষয়ে সতর্ক করছিলেন বারবার তারা কিন্তু হুদ আলি ইসাল্লামের সাথেও এইরকম বিদ্রুপ ঠাট্টা করেছিল সোয়েবা আলাহিসাল্লামও এইরকম তার কোমকে সতর্ক করেছিলেন তারাও কিন্তু বিদ্রুপ ঠাট্টা করেছিলাম সেগুলো খুলে দেখেন তিনি যখন দাওয়াত দিলেন তারা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছিল ঠাট্টা বিদ্রুপের এই রেজাল্ট আসলো তাদের উপর আজাব নাজিল হলো আজকে যখন আমরা দিনের কথা বলি শরীয়তের কথা বলি নবী মুদুর রসুল্লাহ আলী আসাল্লামের পক্ষ থেকে दिन कथा गु पोचाई विद्रुप मजाक आज मानुष के तेजनेल्लास क्योंकि तक फिर आसारा क्योंकि कथागुल आशा करी क्यों और ये अपराधे निजे के जड़िए रखबें ना हजरत रसुल करीम सोल्लासल्लमे আমরা কোরআনে করিমের থেকে যে আয়াত গুলো পেয়েছি আলহাম সালাম তারাত দিয়েছেন পঁচাশি নম্বর আয়াত যেটা সেখানে আলহিম সালাম তার কোমকে কিন্তু না প্রত্যেকের যেটা প্রাপ্য তাকে সেটা বুঝিয়ে দাও এটা দাওয়াত দিছেন কিন্তু তারা শুনে নাই আম্বি আল ইসাল্লাম বারবার তাদেরকে বুঝিয়েছেন কম দিও না মানুষকে ঠকিও না এতে করে জমিনে বিশৃঙ্খলার সৃষ্টি হবে হানাহানি সৃষ্টি হবে মারামারি সৃষ্টি হবে এই কাজটা তোমরা না কিন্তু কার কথা কে শোনে আম্বি আলসালুআসালামের দাওয়াত তারা শুনে নাই তারা ধ্বংস হয়েছে আমরা কি শুনছি আমরাও তো শুনছি না তাদের সাথে শাস্তি হিসেবে দেখা দিতে পারে কারণ তখন আমরা আরো বেশি অপরাধ করব না এমনটি যেন না হয় এই জন্যই আপনাদের সামনে এই কথাগুলো বলা এমনটি যেন না হয় এই সুযোগকে আমরা কাজে লাগাবো রবিন যেহেতু ধ্বংস করেন নাই আলহামদুলিল্লাহ সে পর্যন্ত আমাদের সাথে থাকুন বিরতির পর আবার আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো আসসালাম আলাইকুম কারণ <coughs> মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলেছেন আব্দুল রাজাক বিন ইউসুফ যেভাবে হোক দিয়েছেন মূল নেতি হচ্ছে মাত্র দুটি সর্বোদয় হটপত অটল থাকবে এই সব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের कैम छो रसुल्ला जा त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 देखिक ज्ञान कल रुन सम्प्रचार आगे যে বিষয় নিয়ে কথা বলছিলাম আবারও সে একই বিষয়ের অবতারণা করছি মাপে কম দেওয়া সম্পর্কে ওজনে কম দেওয়া সম্পর্কে ওজনে কম দেওয়া সম্পর্কে বা খাদ্যের মধ্যে ভেজাল এই ভেজাল খাদ্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া ব্যবসায়ী ভাইদের কাছে আমাদের নিবেদন থাকবে নিজের ইমান আকিদা সব যদি ঠিক থাকে তাহলে এই কথাগুলো তাদের বিশ্বাস করা জরুরি আমার জান্নাতের রাস্তা কিন্তু আমি নষ্ট করে ফেলছি আমার জান্নাতকে আমি বাধাগ্রস্ত করছি নিজের হাত দিয়েই নিজের পায়ে কিন্তু নিজেই কুড়াল মারছি অন্য কেউ নয় এই কাজটা আমি নিজেই করছি এগুলো যেন না করি হজরত আবু হরাই রিয়াহ তালাহ আনহুর একটা হাদিস আমরা শুনি তার নিজের ব্যক্তিগত বিষয় হজরত আবু হরাই রিয়াল তালা আনহু এটা বর্ণনা করেছেন হজরত সফনি ইসলাই রদিয়ালাহাল আনহু যে হজরত আবু রাহু তালা আনহু তিনি এক জায়গা দিয়ে যাচ্ছিলেন যাকে হাররা বলা হয় হার্রার কাজ দিয়ে যাচ্ছিলেন সেখানে তিনি গিয়ে দেখেন দেখছেন তিনি সেই দেখছেন। তিনি সেখানে ওই দুধ এর সাথে পানিকে মিক্স করা হচ্ছে তারা মিক্স করছেন পানি দুধের সাথে এটা তিনি যখন দেখলেন তখন তিনি হাজরত আবু হরাই ওই মানুষদের উদ্দেশ্যে বললেন যে কাজটা করছি দুধ থেকে তুমি আলাদা করো ইমাম রহমতুল্লাহ আলাই তার হাদিসের গ্রন্থের মধ্যে এই হাদিসটা এনেছেন হাজরত আবু হরাই রাহ তাদেরকে এই কথাটা বললেন যে দুধ থেকে পানি বা পানি থেকে দুধ আলগা করো এখন আমাদের পক্ষে কি সম্ভব শুধু দুধ আর পানির বিষয় আমাদের প্রত্যেকটা বিশেষ করে খাদ্যের মধ্যে যে বেজালের যে বিষয় এমন কি আরো কঠিন বিষয় হচ্ছে আমরা আরও কঠিন যে কাজটা করছি সেটা হচ্ছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য খাদ্যের মধ্যে এমন এমন বিষয় ঢুকিয়ে দিচ্ছি খাদ্য সংরক্ষণের নামে এমন এমন বিষয় এমন এমন বিষয় ঢুকিয়ে দিচ্ছি এমন এমন মেডিসিন সেখানে ইউজ করছি যেগুলোর কারণে পুরা খাদ্যটা বিশ্বে রূপান্তরিত হয়ে যাচ্ছে ওই খাদ্য একজন মানুষের জন্য ক্যান্সারের কারণ হয়ে যাচ্ছে ডাক্তাররা বলছেন চিকিৎসা বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন দেখেছেন যে এগুলো মানুষের স্বাস্থ্যের জন্যে মারাত্মক ক্ষতিকর এমন সব জিনিস এগুলোর মধ্যে আমরা ঢুকিয়ে দিচ্ছি সংরক্ষণের নামে আবার কেউ কেউ খাদ্যের আসল গুণাগুণ ঢাকার জন্য কালার করার জন্যে চমৎকারভাবে কাস্টমারের সামনে পেশ করার জন্যে কাঁচা জিনিসটাকে পাকানোর জন্য কাঁচা এটার মধ্যে মেডিসিন মেরে তাকে হবে। অথবা পাকা আছে কিন্তু তাকে সংরক্ষণ করতে হবে। এখন এমন মেডিসিন দিচ্ছি যে সেটা সপ্তাহ মাস চলে যায় আর পড়ছে না এরকম পেপের মধ্যে আমরা দেখছি এই কাজগুলো হচ্ছে পেপে বাজারে আসছে মেডিসিন দিয়ে এত সুন্দর কালার তার তৈরি হয় নানা রকমের ফল কলার মধ্যে কাজগুলো হচ্ছে মেডিসিন দিয়ে এমন সুন্দর কালার তৈরি হচ্ছে যে কলার ভেতরে যে একটা মুলায়েম ভাব সেটা নষ্ট এখন একদিকে কাঁচা থাকে একদিকে পাকা থাকে কি এক অস্বস্তিকর অবস্থা না স্বাদ থাকে না তার আসল গুণাগুণ থাকে বরং উল্টা যে বিষয়টা আসে সেটা হচ্ছে তার মধ্যে আমি ২০ মিলিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুগণ একটু ভাবুন তো যে এই খাবারটা খেয়ে যদি কোনো মানুষ সত্যিকার অর্থে অসুস্থ হয়ে যায় এবং ওই অসুস্থতার কারণে এক সময় যদি সে মৃত্যুর মুখে চলে যায় তাহলে কি তার মৃত্যুর জন্যে আমি কারণ হলাম না আমি কি একরকম প্রকারন্তরে হত্যাকারী হলাম না আসলে তাই তো আমি তো হত্যাকারী আমি তো হত্যাকারী আর হত্যাকারীকে আল্লাহ তারা কখনোই ক্ষমা করবেন না নিশ্চিত জেনে রাখেন আমি শুধু ভেজালই করিনি আমি শুধু অন্যকে ঠকাইনি, শুধু তাই করিনি আমি তার জীবন ধ্বংস করার জন্যে বড় একটা ভূমিকা আমি নিজে নিয়েছি আমি হত্যাকারী হিসেবে নিজেকে প্রকাশ করলাম আল্লাহ তাহলে হেফাজত করেন বাঁচার কোন উপায় নাই দুনিয়ার এই সামান্য সম্পদের জন্য আমি আরেকজনের জীবন নিয়ে নিচ্ছি বাঁচার কোনো উপায় আছে আমি কতদিন থাকবো এই পৃথিবীতে আমার অনন্তকালের যে জান্নাত যে ঠিকানা সেটাকে আমি নষ্ট করে ফেলছি ধ্বংস করে ফেলছি কারণ জান্নাতের ওই পথ এটা আমি বাধাগ্রস্ত করছি আমার এই আমলের কারণে কারণ এই আমল যখন আমি করবো হজরত রসুল করিম সাল আলিয়া বলেছেন তুমি কিন্তু আমার দলভুক্ত নও মানে মিন্ রসুল বলেছেন যে মানুষকে ধোকা দেয় সে আমার দলভুক্ত নয় আমরা এই হাদিস নিয়ে কথা বলব ইনশা আল্লাহ তাহলে আরও বিস্তারিত ভাবে কিন্তু প্রিয় বন্ধুগণ তার আগে আমরা এই কথাগুলো শুনে নেই যে আজকে যারা ব্যবসা করছি তাদের জন্যে এগুলা এক বড় মহামারী আকারে আমাদের সামনে আসছে যে প্রতিটা মানুষ প্রতিটা ক্ষেত্রে যে যে ব্যবসা করছেন বিশেষ করে খাদ্যের ব্যবসা যারা করছেন প্রত্যেকেই এই ক্ষেত্রে আমরা আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে আমরা অনেকেই জানি হয়তো যারা হোলসেল করছেন ওখান থেকে কাজটা হচ্ছে আমরা যারা রিটেল বিক্রি করছি তারা হয়তো এই কাজটা করছি না এটাও একটা প্রশ্ন আসলে আমরা যদি তাদের থেকে খরিদ না করি আমরা ভিন্ন ব্যবসা গ্রহণ করি আমরা যদি তাদের কাছ থেকে ক্রয় না করি যে না আমরা এই ফরমালিন যুক্ত বিষয় ফরমালিন যুক্ত জিনিস আমরা কিনবো না যুক্ত ফল আমরা কিনবো না ফরমালিন যুক্ত মাছ আমরা কিনব না আমরা বিক্রিও করব না আমরা জেনেছি যেটা হারাম আমরা জেনেছি এটা মানুষকে হত্যা করার সামিল আমরা জেনেছি রসুল বলেছেন যে এমন ধোকা দেয় মানুষকে সে আমার দলভুক্ত নয় রসুলের দলভুক্ত হওয়া ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে এটা কি সম্ভব আমার দলের কেউ না হলে আমি আমার সাথে কাউকে নিব কখনোই না রসুলও নিবেন না আর সম্ভবও না আলামিন দিবেন না আমাকে জান্নাত তাহলে রবুল্লা আলমিনের সাথে আমার জান্নাত কেনাবেচার যে চুক্তি হয়েছিল তার অবস্থাটা কি সে কোন পর্যায়ে আছে ওই চুক্তি কি আসলে অক্ষুণ্ণ আছে নিশ্চয়ই না চুক্তি লঙ্ঘন হয়ে গেছে এটা নিশ্চিত করে বলা যায় আমি যখনই ওই খাদ্যের মধ্যে বেজাল করব। খাদ্যের মধ্যে মিক্স করব খাদ্যের মধ্যে কাউকে মাপে কম দিব এটাও এক বড় সমস্যা মধ্যে এটা আমাদের সমাজের অবস্থা আমরা শুনেছি খাবারের মধ্যে অন্য বিষয় মিক্স করে দিচ্ছি হলুদের মধ্যে অন্য কোন গুঁড়া আমরা মিক্স করে দিচ্ছি মরিচের গুঁড়োর মধ্যে অন্য কোন গুড়া মিক্স করে দিচ্ছি জুস বানাচ্ছি মানুষকে শোনাচ্ছি আমের জুস তার মধ্যে আমরা ওই মিষ্টি কুমড়ো সেখানে দিয়ে দিচ্ছি এমন মেডিসিন দিয়ে দিচ্ছি যা আমের ফ্লেভার সব চলে আসছে এগুলো আমরা মানুষকে খাওয়াচ্ছি এই সমস্ত মেডিসিনগুলো মানুষকে খাওয়াচ্ছি আমরা এই সমস্ত বিষয় মানুষকে খাওয়ানোর মাধ্যমে খাওয়ানোর কারণে আমরা তার স্বাস্থ্যের জন্যে যেটা ক্ষতি হচ্ছে এই ক্ষতির মূল দায়িত্ব দায় দায়িত্ব আমার উপর বর্তাচ্ছে না আমি হত্যাকারী হচ্ছি না এক সময় আমি তাকে অসুস্থ করার দায়িত্ব আমার কাজে কেন নিব না নিশ্চয়ই নিতে হবে যেহেতু এই কাজটা আমার হাতে হয়েছে জেনে বুঝে যারা এই সমস্ত কাজগুলো করছেন ভালো জিনিসের সাথে ভেজালকে মিক্স করে যারা ক্রেতাকে ঠকাচ্ছেন শুধু ঠকাচ্ছেন না কোনো কোনো ক্ষেত্রে তাকে হত্যাও করছেন কোনো দিন কি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় কি তাদের নাই আল্লাহ সুবাহাল এগুলাকে পাট পাট করে যখন আলাদা করে ফেলবেন যখন বলবেন এই বিষয়টা ছিল হালাল এই বিষয়টা ছিল হারাম এই বিষয়টা ছিল উপকারী মানুষের জন্য যেটা তোমাকে বিক্রির জন্য আমি অনুমোদন দিয়েছিলাম मानुसर जीवन छिनिए मत विषय क्यों बंद वंचित करबुलिम्मत ना थे जबबारा जी अपना जाना ना थे कारोई नाई सम्भव रबुल आलमी जवाब दवार लाइन नहीं लिपिबद्ध हो जाए क সিসি ক্যামেরা লাগানো থাকলে সবাই সতর্ক থাকি। এমন কোনো কাজ যেন না হয় যে এই অফিসের যেটা নিয়ম কানুন তার বিরুদ্ধে না যায় সিসি ক্যামেরা লাগানো আছে এমন দৃশ্য দেখে কেউ কি উলঙ্গ হতে পারবে কোনো ভদ্র মানুষ কোন ভদ্র মানুষ কি উল্লঙ্গ হতে পারবে পারবে না কোন বাথরুমের মধ্যে সিসি ক্যামেরা লাগানো থাকলে এটা ইউজ করবে করবে না আমরা শুনেছি বিউটি পার্লারে সিসি ক্যামেরা লাগানো ছিল বলে সেখানে আন্দোলন হয়েছে মামলা হয়েছে সেখানে পুলিশ অ্যাকশন হয়েছে কেন হয়েছে যে সিসি ক্যামেরার মাধ্যমে তুমি আমার গোপন জিনিস ব্যক্তিগত জিনিস কেন ধারণ করছো এটা তোমার অধিকার নাই এই কারণে আমি ওই জায়গায় নিজেকে করি। লজ্জাকে ঢেকে রাখি প্রকাশ করি না কিন্তু রব আলামিনের সিসি ক্যামেরা যে আমার দিকে সর্বাবস্থায় রব আলামিন ফিট করে রেখেছেন একবারও কি ভেবে দেখেছি আমি সমস্ত অপরাধগুলো করছি রবুল আলমিনের সিসি ক্যামেরা সব কিছু ট্যাপ করে নিচ্ছে সব কিছু রেকর্ড করে নিচ্ছে আমার কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই তাহলে কি বুঝবো দুনিয়ার মানুষ যারা সিসি ক্যামেরা লাগায় তাদের মূল্য আমার কাছে আমার রবের চেয়েও বেশি নিশ্চয়ই না কিন্তু ওইভাবে কি ভাবছি আমার রব এই সমস্ত মানুষগুলোর চেয়ে বেশি অসম্মানিত হয়ে গেলেন এই সমস্ত মানুষগুলোর চেয়ে আমার রবকে আমার ভয় করার যে বিষয়টা তার চেয়ে কম হয়ে গেল যদি তাই হয় তাহলে কিন্তু আমার জন্য জাহান নামের রাস্তা নিশ্চিত জাহান্নাম আমার জন্য অবধারিত অরবুল আলমিনের সাথে জান্নাত কেনা যে চুক্তি হয়েছে সেটা লঙ্ঘন হয়ে যাবে আমরা কেউই চাই না ইনশাআল্লাহ আমরা অবশ্যই লক্ষ্য রাখবো আমার লেনদেন আমার কেনাবেচা আমার সব কিছুর মধ্যে যেন ভেজাল মিক্স না হয় আমি যেন গ্রাহককে না ঠকাই তাহলেই কিন্তু আল্লাহ সুবাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং জান্নাতের যে চুক্তি সে চুক্তি অনুযায়ী আমাকে সময় মতো জান্নাত বুঝিয়ে দিবেন আমরা আমাদের সমস্ত কাজ গুলো সেই কাছে করবো ইনশাআল্লাহ কামনা করছি তিনি যেন আমাদেরকে সেভাবে পরিচালনা করেন آه, آه, آه رب الرحيم مشفق متعاطف لا ينتهي لا ينتهي بالحصر ما اعصى सम्पद पवित्र जकत अर्थ पाठातेन बैंकोट आठचल्लिस बार्मिंग पाउंड उंड नंबर शून्योड तीन शून्य शून्य शून्य आठ तीन सोएसि कोड आई बीजि बता पाठिए इमेल करेट पीस टी डटी मानव মহান কেন <laughs> <laughs> म के समस्त विश्व रहमत बनिए पाठाल शांति दूध कल सन्द्या साढ़े पांच टाइपुन सम्प्रचार सकाल छंगे पीट टी बांगल